أعوذ بالله من بسم الله قل هذه سبيلي أدعو إلى الله على بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين الحمد لله وحده والصلاه والسلام على من لا আমরারে লাখাই আল হিকমত যুবসংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন দুই হাজার সতেরো রাহমত এবং করুিত সাহাবাইকার তিনস্তাহিদিন পর্যন্ত যারা দিনে হক থাকবে তাদের উপর সম্মানিত উপস্থিতি এলাকার मुरब्बियान जुबक भाइय छोटो सेनमणीरा पर्दा माँ बोन आजकल अनुष्ठान सम्मानित अतिथिबृंद सभापति सभापति सह अन दर्शक बिंदु सबाई के आजकल आयोजन इनशाला खाना तला तौफिक दिले सामान्य किसु समय अपन साथ কোন আন এবং সন্ন্যার আলোকে কিছু বিষয় আপনাদের সাথে আপনাদের সাথে আমরা আলোচনা করব ইনশাল আলাই সম্মানিত উপস্থিতি আমি সিলেট তাকে আইসি আয়াস সরাসরি আপনাদের প্রোগ্রাম জয়েন করছি আমি আপনাদের সামনে করিম থেকে কিছু অংশ যার ইচ্ছা সেটা গ্রহণ করুক আর যার ইচ্ছা সেটার বর্জন করুক আল্লাহ লাগিয়ে নাম রাখছেন অস্বীকার আমার মা বুঝলাম আমার মা বুঝলেন আপনি তো মা হতার মাথ হননি আমার মা তো একটু বুঝতে হইবে আপনার না আপনি তো বুঝলেই না বুঝলে নাই বাড়িতে গিয়া কইলা তো খুব সুন্দর ওয়াছে কি তাহলে না তো আমি যে কথা আল্লাহ আল্লাহ সত্য আল্লাহ থেকে আল্লাহর সত্য আয় এই সত্যই লাগিয়ে আল কোরআন কি আল্লাহ কোরআন সাথে আর একটা জিনিস আইসে এটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রসুল কি রসুল ইবাজ কি রসুল আল্লাহ যারে মনোনীত করেন আল্লাহ যারে নির্ধারণ তাই নো রসুল তাহলে রসুল সার কাছ থেকে আল্লাহর মনোনীত ব্যক্তি আব্দ রসুল মনোনীত এবং রসুল যেহেতু আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি এবং তাই নিজেতেই কোন কথা হইতা ধর্ম বেয়াপারে দিনের বেয়াপারে ইস্তামের বেয়াপারে তাই যখন কোনো কথা হইতা ছোটটা হইতা আল্লাহ থেকে বানাইয়া কোন কথা হইতা আল্লাহামে যা কৈছেন তাহলে আল্লাহিয়া এই বক্তব্যটা যে আল্লাহ তাইছেন এই কথাটা আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ যে অমায়িক হওয়া রসুলের নিজেতে যা আল্লাহ রসুলের কথা আল্লাহর কথা আল কোরআন আর রসুলের কথা আল্লা হাদিস আর হাদিসের মাছ থাকিয়া আজ খালেজ মানুষ আমরা তো সাব্যস্ত হইবস হাদিস না ফিরস কথা থাকি সাব্যস্ত হইবুর কানে দিন কথা থেকে সমাজের কথা থেকে বারদাতার কথা থেকে সর্বশেষ এবং চূড়ান্ত রসুল ইসব প্রসুল সাল আলাই সাল্লামে তার বিদায়ী হজর তা হজর বাসন জায়গাতে ইয়া কিতা কইসেন যে তার জিনিস তোমাদের এখন যারা হাদিস মানে তারা সুন্নত মানা কিনা না আর যারা সুন্নত মানে তারাও হাদিস মানাতে হাদিস আর সুন আলাদা করার কোন সুযোগ নাই সম্মানিত উপস্থিতি এই কথা বুঝে আপনারা আপনাদের বিষয়টা ক্লিয়ার হইলো যে সত্যি আল্লাহর আল্লাহর এই কারণ আল্লাহর ফক্কতা যেটা রসুল্লা সব থেকে বুচুন রসুল্লাহালাম আর তারপরে খারাপ উচ্চুন সাহাবাহাম এতে সহজ ভাবে আমরা বুঝলাম যে সত্য যদি তারা লাখান করিয়া আপনারে আমার সত্য পথে সত্য হইব সত্যি কিনা না এই ব্যাপারে কোন আপত্তি আছে কোন ইমানদার ব্যক্তি আপত্তি করতে পারে না পারে না সম্মানিত উপস্থিতি বক্তব্য এবং শেষ হয়েছে মূল যে বক্তব্য দিতাম বক্তব্য আয়েশিয়াল প্রশ্ন করা হয়েছিল যে মোহাম্মদ রসুল্লামর তার জিন্দিগি কিলা আছে তুমি কোরআন করছো না আখতা যদি একজন আখতা একটু সান্দা ই সান্দা অনেকে দেয় কিন্তু যদি ওখান ফই মাসে মাসে সান্দা দিতে আর আমরা কিন্তু আমরা যদি কই যে এই যে সত্য এবং সঠিক জিনিস আপনি আমি বুঝলাম ওটার আমরা ডেইলি মানতেইব তখন দেখা যায় মুরামুরি যায় আমরা জানি যে সত্য আল্লাহর আল্লাহ আছে দেশের ওয়াজ মফবিল এখন বেশি না কম সব মাতেন না কানে কিন্তু সমাজের অবস্থা উন্নতি ওর ওর বান না দিয়ে হিচনা খামাইব তা আমার অবস্থা হয়েছে ওলা ওয়াজ মাহিল করলাম সুন্দর ওয়াজ করলাম সুরেলা ওয়াজ করলাম হইতাম আমি কিছু শিখতাম কালকে এই মফিলা হওয়ার আগ পর্যন্ত আমার যে অবস্থা আছে মফিলা হইয়া আনলে আমি বাড়িতে সময় যদি কোন পরিবর্তন আয়না খালি আংগুলো তুই সহ একদিনের সব ও যে একদিনও গিয়া ডোনেশন করলে চারম্যানশো টাকা দোকান লাইন সে চারম্যান আছে পাঁচশো টাকা না একশো টাকা মাসে তিনজন না বাড়তাম না একশো টাকা দেওয়া কঠিন আর দিন আলহামদুল্লাহ কইলাম লাগে কি লাগেন না কোন জায়গায় কইতাম সুবাহুল্লাহ কোন জায়গা কইতাম ইন্ন ইন লাগেন বুঝিয়াম না না সম্মানিত উপস্থিতি তো যে কথা কথা আসলাম যে সত্য আল্লাহ রসুল্লাহ রসুল্লাহ আর মহাম্মদ রসুল্লা সালাম এই সব থেকে বলা করে যারা মানছেন তারা ইলে সাহাবাই কেরাম রাদি আল্লাহ আজমাইন এখন আপনার জিকির আপনার তেলাওত আপনার দরুদ আপনার খতম আপনার মরারফ বিয়ার পর অনুষ্ঠান আদি জন্মর পরসুল্লা সবাই মাত যদি আমরা খালি আসমানের উপরে করি আর জমিনের তেলে করি তো আপনি খুব খুশি হইন কিন্তু বিতে মাতলে তখন যে উফরে পড়ে যায় আমি মাতি যে আমার ওফরে পড়ে আল্লাহ আমার আমার হেফাজত করতা আমি যেটা আপনি আর এই ওয়াজ আমি আর ওয়াজ করা আপনার আমার লাগিয়া এটা নাজাতের কারণ হইতে পারি অথবা এটা আমার লাগিয়া কারণ হইতে পারি তিরমিজির হাজিজ সহি সনদে বর্ণিত হাজি রসদাম কেছেন কিয়ামতর মাঠটা প্রশ্ন না দিয়ে ফাউলটা প্রশ্নটা পয়লা নম্বর আপনার সারা জিন্দিগি কিলা কাটাইছেন দুই নম্বর প্রশ্ন হইল কী আপনার যৌবন কাল কিলা কাটাইছেন কাল এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ফতম সারি যেসব মুরবেন তান্তানগরের যুবক ফয় কিনা না আসেন না তারা মাহিলা আইসেন কিনা না না খবর আসেননি তার বাজার হ তারা হোক মাহিলর বাজার নাইলে আমার বরতলা বাজার হ আর আপনিও আওয়াজ মাহিলা কারণ জীবন কাল হিসাব করার সময় আপনিও জীবন খালার সময় বুড়া বেটাই যদি এখন বুড়া কহিলা আমাকে চাই না তাই তো এখন দেখুন না দোষার দৌড়ে খে আটের তাদের জিকার করা লাগে বা কিতা খে তুমি খার ফুয়া আর যুবক ছেলে যদি কয় আমি এখন মেয়েদের দিকে তাকাই না তাহলে একটু একটা গুরুত্বপূর্ণ বিষয় না সে এখন চেতা মনে সহায়তা করতে পারে এখন যৌবন তার যার তার মিছিল যাবার শ্রেষ্ঠ সময় তখন এসব করতে পারে আল্লাহ মনে হতো আল্লাহ এই যুবক গুরুত্বপূর্ণ সময় এটা সম্পর্কে আল্লাহ জীকার করবা যে তোমার সারা জিন্দি কিনা কাটাইছো তোমার যৌবন কাল কাটাইছো তিন নম্বর প্রশ্ন এলো কি তুমি আয় খরচ কিলা আর চার নম্বর প্রশ্ন এল তুমি বের কিলা ইনি আমল করছনি তুমি যেটা জানছো অনুযায়ী তুমি চলছ নেই তাহলে আপনার জানাটা পূর্ণ বিষয় কারণ জানার পরে আপনার কীব হতে না আল্লাহ সুবহানোর মাঝে যে তুমি টান যারা জানো না তারা জানলে জিকার করো আলু আহকাউ তা তোমরা যারা জানো না তারা জানো কিনা হবিগঞ্জ বাজারে ঢুকছি বাজারে ঢুকিয়ে আনলে আমরা শহরের ভিত্তি ঢুকার করে আমরা সিনিয়র না যে লাখাই রোড কোনটা মানুষের জিজ্ঞার করছি মানুষের দেখাছে যার না মানুষ দেখা দিয়েছে পুলিশে জিজ্ঞাসা রোডে যা সামনে গেলে পাইবে তাহলে দুনিয়ার ব্যাপার আমরা কোন জিনিস না জানলে আমি কিতা ও নামে নাম্বিয়া আনন্দ নবীর উত্তরাধিকার আনন্দের মধ্যে আমার বাঘ আছে আছে কিনা না সব দান দিয়ে আপনি জালে দেওয়া যায়নি জ্বালা যে আমার আপনারা সব দান দিয়ে দেওয়া যায়নি এটা বাঘ আছে না পার্থক্য করা লাগে ঠিক হল আপনি সব আলেমোর কাছ জ্ঞান অর্জন করতে পারতেনা আপনি জ্ঞান অর্জন ও আলেমর যে নবীর উত্তরাধিকার সত্যিকার উত্তরাধিকার আপনার জায়গা লাইতে গেলে উত্তরাধিকার দেখা লাগে নাকি দেখা লাগে না বুয়া উত্তরাধিকার সার্টিফিকেটে আসে কিনা না এটা ঘটনা হয়নি এলাকার তাহলে আপনি সতর্কতা ঠিক মিল আছে কিনা না হে সত্যিকারেটার আওলাদ কিনা না তারপরে আওলাদ আছে চারজন তিনজনের যে ব্যক্তি আপনার ইসলাম কথা হস্তামর নাম দিয়া আল্লাহর বান্ধবান ইসলামর উদ্দেশ্য গিতা মানুষের দেওয়া দেওয়ার উদ্দেশ্য গিতা ও তোলা করতো মানুষের দিকে আল্লাহর দিকে না ডাকিয়া হেকর আমার মুড়ি দে আমার দল যোগ দেও আমরার পাটিতে আমার ফের মুড়ি যাও আমার বুজুর গারের দিন আপনি সতর্ক হইব যে মানুষে আপনারে কোন দিকে রাখের যে আহলে জিক আছে বহু ফাঁকি আছে দাড়ি আছে লম্বা দাড়ি কুর্তা আছে লম্বা কুর্তা স্টেজ আছে বলো তার দোলের দিকে তার ফিরস তার মরিদান বানাইবার লাগিয়া তার চারিকার দিকে মানুষের ডাকের অথচ তার ডাকতো আসলে দিকে কোন দিকে রাখত হক দিকে রাখত হক মানে কি তা আরো বেশি সচেতন হওয়া দরকার কারণ দুনিয়ার বুল যদি হয় এই বুল সংশোধন করা সম্ভব কিন্তু আখারাতর যদি খবর আইয়া আবার এলাকার খেয়ে তার নামাজ ঠিক করতে ঠিক করে এলাকাত মানে ঠিক করছে ঠিক করা যায় না আপনি আল্লাহ সুবাহ আপনার নামে সৃষ্টি করছেন তার ইবাদতরবার লাগে কীটার লাগে ইবাদতর লাগে আল্লাহ সুবাহ আমি সৃষ্টি করছি আমার ইবাদতবার লাগিয়া ইবাদতটা আপনার ক্ষতামত হওয়া লাগবো না আপনার কাছে গ্রহণযোগ্য হওয়া লাগবো তবেই না আপনি গ্রহণ করবেন সেতু কিনা না মন মতো খাম করলে আপনি গ্রহণ করেননি তাহলে আপনি কাছ থেকে খাম নিতে গেলে আপনি চিন্তা করেন আমার কাছ থেকে আমরা ষাট সত্তর বছর একশো বছরের জিন্দি দিস আমরা এই জিন্দগি দিস আমরা মন মতো চলতাম আমরা বারদাতার তরিকা চলতাম সমাজের তরিকা চলতাম না মোহাম্মদ তরিকা চলতাম আমার হতা স্পষ্ট আল্লাহামদুল্লাহ তা আপনি আমার মহাম্মদ্লা সাল্লাহ্লামর তের স্তব্য ইন খাইয়া যদি আমি থামাই দেই আমার এই বক্তব্য পঞ্চাশ মিনিট হয়তো অনেক যদি থামিয়ে যাই বিষয়টা এখনো পরিষ্কার হয়েছে না ফুরামা পরিষ্কার করা লাগে কারণ কিন্তু সব আজ না ফিল ও বক্তব্য সব কয় সব ও কথা কয় আল্লাহার কথা মানুষের কথা বুঝো সবে ও হয় হইয়া আল্লাহ হেসে দেখা যায় তারতাম না যে এই জালালুদ্দিন সবরিকা আছে লোকা আমরা হইতাম আমার বুলইতে পারে জালালুদ্দিন সবর বুল পারে আহলে আদি সামলার বুল হইতে পারে হানাভি আলোর বুলইতে পারে বুজুরগানের বুল হইতে একজন আল্লা সুহান আল্লাহর সক্য থাকিয়া যার ইচ্ছা সেটার গ্রহণ করো যার ইচ্ছা সেটার অস্বীকার করো আলিম আমি দোয়া করছি আপনাদের লাগে যে আল্লাহ যেন আমরা জাহান নামের আগুন আমরা হারাম করে দিন সবাই কিতা কইতাম আমিন একটু দোয়া আপনি মনে করছেন খালি দোহা মানে উইলা আতলা আতলা আসেনি না যেন আতলা আতলা বাদ দিতে হইব কিন্তু আমরা মনে করি যে আট না তুললে দোহা ওইসে না এটা একটা ভুল ধারণা মনে করেন যে আমরা মসজিদের নামাজ বাদে দেওয়া হয় না আমরা ইমাম সামে দেখবা দেখি না দেখি তাই না কারণ আপনারা ইজিলি শিখছই না কিতা ফোড়া লাগবো শিকাইছেন না আর আপনি না শিকার কারণে আপনি মনে করেন যে ইমাম যায় তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার গিয়ে আপাই বাহিনা সুবাহ হইতে নাকি এবং ইমানদার যখন কবিরা গুনা কর্তা যারা তারপার অর্থ নয় বেমা সুপারিশ করবা এর অর্থ নয় সিরকারী সুপারিশ করবা নামে সুপারিশ করবা কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার কিচ্ছু করা লাগতে হয় আছে কিনা নাই তার আল্লাহ বুঝার তফিকা সম্মানিত উপস্থিতি তা আমরা সত্য সঠিক জিনিসে আটকে ধরতাম এখন দুই একটা ঘটনা হয় আমার সমাজও মিলাইতানি ইসলাম না মিলাইতানা এখন সমাজে আর যদি আমরা বেশিরভাগ মানুষের মিলি যায় তাহলে মানতে আপত্তি আছে মফতি মহাদিস আলেম যারা আছেন তার বক্তব্য আর কুরানাদিসের বক্তব্য যদি মিলি যায় মানতে আপত্তি আছে আর যদি না। মিলেনা তাহলে আপত্তি আছে কুরন মিলেনা তাহলে আপনার আপত্তি দাবি এখন না। আপনি যদি ফারেন না তাই আলেমের কাছ থেকে মিলাইবা কিন্তু আলেম দেখতে যে কুরন সুন আলেম যে মানুষের দলের দিকে রাখদিন না কোন দিকে রাখদ আল্লাহর দিকে তাইন তাই না যাও আই হানাফি যাও আয়ো উমুক দিয়ে যাও আইয় আমার সঙ্গে এটা সৈন্য কিতা তাই কোরআন দিকে আহ্বান করবা হাদিসের দিকে আহ্বান করবা সুন্নার দিকে আহ্বান করবা কইবা কোরআনার সাহাবাইকেরাম আপনি যখন এই বক্তব্য দিবা একগুড়িটে কইব সাহাবাইকেরাম লাইট আসলিম লাইট জ্বালাও কেনবো কো রসুল সাল্লা সাল্লাম সাহাবাইকেরামর যুগে কিনা গাড়ি আসল গাড়ি চলাও কানে গাড়ি চড়া যদি ঠিক হয় রসুল্লাহামে উট ব্যবহার করতা গোলা ব্যবহার করতাম গাডা ব্যবহার করতাম ফিজুকা আসিল কিনা না আজকে উট গাঁদা আসেনি আমরা সমাজও আইছে কিন্তু না নয়ার বানাইছি ধোয়া বদলিছে না কিন্তু উঠ বদি গেছে বুঝলেন না আগে টয়লেট আসলে বাথরুম আসলে সঙ্কি করতাম আর আজকে টাইলস লাগাইয়া ওয়াল করিয়া সুন্দর করিয়া হ্যাঁ পদ্ধতি আছে ইবাদতের যে নিয়ম আছে না কিন্তু দুনিয়া রসুল আইসেন না আমরা লাইফ কিলা চালাইতাই ফেল কিলা চালাইতাই গাড়ি কিলা চালাইতায় ক্যামেরা কিলা মানাইতেইবার লাগিয়েছেন রসুল ঘুরতে সময় তাই যদি আল্লাহ বিস্মু কামুতে সব বেটায় ঘুমাইতে সময় ফোড়ে তো আমি চেয়ারম্যান সাহেব নাইয়া এখন ফালং বানাইছি এখানে এখান ফোর বলি তোর তোরা উপস্থিতি আমরা সমাজও জিকির আছে আছে কিনা না জিকির মাহফিল দশেনি জিকির মাফিল দশেনি আপনার শুনছেন নিছেন না মাইতে লাগে জিকির ফলেন لا اله الا الله هو ضمن ذكر الله الا الله الا الله الا الله ده سن ها ده سننا اي جه ذكير رسول الله سبحانه وتعالى قالوا الله قياما وقعودا ولا جنبا تبيي وبيتيا كتب الله زكير زكير لك ذكير करो जिक्र মানে লৈ শরণ করা তে জিকির রসুলের তিকা মিলতে হইব কিনা না তাহলে রসুলামে জিকির করল আর আমরাও জিকির করি আর কিন্তু তাই কোন সময় সব রে লাইয়া জিকির করছই না এখন আমি কইলাম না এখন আপনি যদি হা তাহলে জিকির করছেন হাদিসের কিতাব আছে আহতুল কুরসি ফলে আল্লাহ সুবহান তার শুধুমাত্র বাকি মৃত্যু আপনি আব্দুল্লাহ মুখ করল এটা খার তরিকা করল এটা বুঝর্গানের দিনের তরিকা হয়েছে রসুলের তরি হয় আমরা তরিকা ইবাদ করতে হইব নইলে আপনারই ইবাদত কবুল হবে না হয়তো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে আমার সুন্নতের অবজ্ঞা করল অবহেলা করল সে আমার অন্তর্ভুক্তও না এখন আপনি নামাজ পড়ি রাসূলের অন্তর্ভুক্তই তো হয় না যদি রাসূলের সুন্নতে আপনি মানেন না রাসূলের সুন্নতেই লাগিয়ে নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা সালাম যে কোনো করলো যে ব্যাপারে আমি মোহাম্মদ নির্দেশনা নাই ফাহুয়া রাদিন তা আপনার এই জিকির বাতিল রসুলের তরিকে না ওয়ার কারণে বুঝাইতে পারছি এইবার যত জিকির আছে গাড়ি চলার জিকির আছে রসুলের তরিয়া করতে রসুলের ঢুকার জিকির আছে রসুলের তরিকা রসুলের যেটা শিক্ষা করতে একজনে আরো জনে দেখা গিতা কিতা এইটাও রসদ সাল্লামর তরিকা করতে মুসাফা কর্তা তরাল মুসাফা আট বুকের মাঝেছিল আপনার লাগানি লাখানে একটা আর দুয়াই সময় রসুলের দুই হাতের ভিতরে হেন এক হাত আসিল দুই হাতের ভিতরে সাহাবির হাত আস এক হাত এখন রসুলের দুই হাত আর যদি এক হয় জালাল সাহেব আলে তাই দিতা তাই হাত যদি না সাধারণ মানুষ দিতা তাজি আবার তাজিম শ্রদ্ধাবোধ তাহলে যদি শ্রদ্ধাবোধ হতে মোহাম্মদ রসুল্লা শ্রদ্ধা বোধিক না চাহ সম্মান করছেন না তে এক হাতে যদি সম্মান হয় আপনার দুই লাগে আমরা যেন হক পথে চলি অত চলি গেলে হইছে। সে করছে না করছে ওরা প্রশ্ন হয় যে অতদিন অত আলমকলে করলাম আমার মা করিয়া গেছেন আমরা মহিমুরব্বীকরিয়া গেছেন তার আর কি অবস্থা হইব আল্লাহ মাফি আল্লাহ মাফর দিবা না কিন্তু আপনি আমি জানার পরে আপনি আমার সুযোগ আসেনি আপনি আমি জানার করে কি করতাম দান সম্মানিত উপস্থিতি আপনার জন্য একটা কাহিনী সমাজে সমাজ আছে হরিণ একটা গাছর মাঝে আছিল আছে আরো জনের দিছিল রসুলের খতাব হয়েছে হরি দিয়া তারপরে তার বাচ্চারা দুটো কাহিনীছেন এখন আরবও গেছেন একজন দুইজন আর কেউ আসেননি আরবও গেছেন দুইজন আর কেউ আসেননি আরবও গেছেন আরবর কোনো দেশে আসল সৌদি আরব মিডিল ইস্টের দেশে আসলা আজ আমরা দুইজন ফাইছি আরও যদি তখন তারা জিকার করলি যে আরবও কোন জঙ্গল আছে এই কাহিনী বাংলাদেশের কোন মানুষে মানাইছে বুঝছেন নি আমার কথা বুঝতে পারছো আপনি প্রমাণ করবেন সৌদি আরব হরিণ আসিল বা হরিণ আছে জায়গাও নাই জান যদি বাংলাদেশে কো যে আমরা হরিণর একটা এই গিতা উটার একটা গীতা আছে আপনি তো মানবা তুই নাই তাহলে আল্লাহ খান্দি বুঝতে বুঝিয়া খান দিদি সম্মানিত উপস্থিতি আর দু একটা কাহিনীতাম আল্লাহ রসদ সাল্লাই বহু ফরচুনে তো বা কোন জায়গায় বক্তব্য রসুল সাল্লাই ইতা নিয়া কিতা করছেন কই নাজারও বেশ বাজারে বেসিয়াল রসুলের পয়সা দিয়া কিতা কিনিয়া দিসা কুড়াল কিনিয়া দিছিল চেয়ারম্যান সাহেব কিন্তু না কীটা কিনে দিছেন কুড়াল আছে নি কাহিনী আপনারা শুনিয়া তো সুফান কি কাহিনী বাংলাদেশি কাহিনী বুঝলাস এই ধরনের মিশা কাহিনী আমরা সমাজও আছে আজকে মুসলমানদের অবস্থা এরকম মুসলমান হল বিশ্বাসে আল্লাহ আমারও মতো হল ও সময় হইব যে তারা মুসিক মিলিয়ে দেবো আমরা অবস্থা আজকে হিন্দু বাড়িতে মুসলমানের বাচ্চালে গিয়ে ফু দেওয়ায় আসেনি আপনি হিন্দু বাড়িয়া ইন্দু বেটায় তাবিজ দেয় মুসলমানের বাচ্চারে কিতাব করিয়া দেয় কোরআন করিয়া দেয়নি হিন্দুয়ের দো না গিয়াতে কি সতর্ক করা দরকার ওয়াজ নাফিলক হওয়ার আছে না ইন্দিয়ে তার সকালে গিয়ে বাকি না কই বনি হয়েছে না মুসলমানও কয় বনি না ইন্ডিয়া গাছটা কি রাত্র কিছু বারতে গাছে কইয়া লাগে নাইলে গাছে যদি মাইন্ড করে আমরা রাতা গাছ রে তারা দেবতা মনে করে দেবতার বাড়ি ফয়লা কোন তাকিয়া কাম শুরু হয় ইয়ান দিন নেই তাকি নেনি এটা কিতা তাকিয় টসুলের গর বানাইছেন মসজিদে মসজিদে আমাদের আশেপাশে যারা আছে তারা বিশ্বাস করে যে এটা একটা দেবতা এই দেবতার নামে কর্নারণ নাম রাখা ইয়ান আর এই দেবতার খুশি করবা করা লাগে সময় টাকা পয়সা দে রুফা দেব সুন্দর ইয়ান দেবতার আপনি মানিয়া যে খা আপনাদের এলাকাত আসেনি খতম মানুষ শেষ করল মানুষের কোন সময় করলে আগর এখনকার চেয়ারম্যাক এটা অর্ডার দিন গাড়ির মুরব্বী তা মুরবী বুকার আছে নিতমা নারীমে খাজা গানিক কোন জায়গাতি সম্পর্কে উল্লেখ নাই কিন্তু আমরা খান্তাই পাইলাম যে অত লক্ষ্য বার ফটতে হইব আর বিপদে ফসলেন ইউনাল আলাহিসাল্লাম আর ইদোয়া মাসোর ফেটক গিয়া ফসল খেলা আর আপনি বললাম আর আমি পড়লাম আমার আপনি দিলা আত্মার করেন জিনিস আপনি আমার দলিল দিব আমি আপনার পয়সা আপনি খতম আমরা দিলাইব আর আমি আপনার খতম সাব দিলাইম এই বেসা কি নাকি আছে রোজা রাখাই আমরা রাখানি রোজা রাখানি কপ ভুল যদি রোজা রাখে বেটাইতে তারই আপনার রোজা যদি আপনার অসুস্থ আপনার মা অ আরোজন আছে রোজা সিলেট জানি না আপনার এগুলা মানুষ অসুস্থ থাকলে যদি নামাজ না করতে পারে মারা গেলে কয় যে আপনার তো ক্যালকুলেটার মারিয়া অত টাকা হয়েছে অত টেক দিলাম তিলা কদিন চললে তো আর নামাজে আর দরকার নাই সব মানুষের মনে লোক চিন্তা যে আমরা পয়সা দিয়া ফাইনাল নামাজ ভরিয়া করতাম সমাজে অবস্থা চলে সম্মানিত উপস্থিতি আমরা এই জায়গা থেকে বাড়ি এগিয়ে আর একটা বিষয় কই আমি শেষ করি সর্বশেষ যে বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করতাম সাইয়া যে হোক আমরা যে কথা এই আমরা ফিরিয়ে আগে একটা বিষয় লগিয়া আমরা সমাজে বড় হুজুর ছোটো হুজুর মাইজা হুজুর থেকে লিয়া ফিরস আছেন বায়াত হরণ আমার জিন্দগি কীটা এখনো পূর্ণাঙ্গ আমি মোকামেল একজন ইমানদার হইতাম পার্সি না এখনো আমার বায়াত বাকি রয়েছে বাংলাদেশের বড় হুজু হেলিকপ্টার দিয়ে তাইনও বায়াত করায় সাধারণ মানুষ মনে করতে পারে যে অত বোলো হুজুর আর অত বোলা হুজুর তাই যদি অথচ ইসলামী রাষ্ট্র থাকলে বায়াতবো ইসলামী রাষ্ট্র নাই তো বায়াত নাই যে আপনার ফয়সা থাকলে আছে ফয়সা নাই তো নাই ইসলামী রাষ্ট্র নাই তো বায়াত নাই জিহাদিল্লা ইসলাম আছে কিনা না ইসলাম জিহাদ আসেনি আল্লাহ রাস্তায় লড়াই করা আছে নিতো গ্রামের মূল না সরকার ইসলামী রাষ্ট্রপ্রধানের বিষয় এখন আপনি কহিলা যে রাষ্ট্রপ্রধানে তো এটা না আমরা বুঝছি চলো আমরা কে মাহ লাগে আমরা মানুষের খাটিলাই না বাংলায় বাংলা ইংলিশ বা ইত না। না আল্লাহ হেফাজত করোক দান করা যুবকরা তুমি দিন বোঝার চেষ্টা করিও যে ইসলাম ও জিহাদ আছে ইসলাম ও জিহাদামী রাষ্ট্রে সম্পৃক্ত রাষ্ট্র ছাড়া যদি এই ধরনের জিহাদের ঘোষণা দেয় তাহলে কখনোই মুজাহিদ নয় সেই লাসী এবং সেই লোকীয় রাষ্ট্রদ্রোহী এ সমাজ দ্রোহী এ ইসলাম দ্রোহী আমরা দেশে দুই মাসায় মাইল লাগলে একগ্রহ জিহাদ করুক তা আল্লাহ সুবান হয় তাহলে আমরা বুঝার তৌফিক দান করুক কা সত্যের সত্য হিসাবে জানার সেটা করে যারা বুঝছেন তারা লাখান হিসাবে জানার সেটার গ্রহণ করার তৌফিক দান হরকা আল্লাহ আল্লাহ আমরা মিথ্যে মিথ্যা হিসাবে জানার সেটাকে বর্জন করার তৌফিক দান করুক আমরা যারা জীবিত আছি তারপন আসসালাম